আবদুল্লাহ ইবনে মাসুদ ও রদিল তাল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি জনৈক মহিলাকে চুম্বন করে বসে পরে সে আল্লাহর রসুল সাল্লা আলাইসাল্লামের নিকট এসে বিষয়টি তার গোচরীভূত করে তখন আল্লাহতাল্লাহ আয়াত নাজিল করেন দিনের দুপ্রান্তে সকাল ও সন্ধ্যায় এবং রাতের প্রথম অংশে সালাত কায়েম করো। নিশ্চয়ই ভালো কাজ পাপাচারকে মিটিয়ে দেয় সুরাহুদ আয়াত একশো লোকটি জিজ্ঞেস করলো হে আল্লাহর রসুল ए की शुद्ध हमारा अल्लाह रसूल सल सल्लम सकल मतर